network the solution for humanity ma'raftu allah <laughs> rabbi ashraqa রাব্বি সামাইক মুদা'রাফতু আল্লাহ রাব্বি ফুল وحل وحل وحياتي واذا আলহামদুলিল্লাহ আলমিন ওসলালাতসালাম শফিল মোহাম্মদ আজ আবাদাহীমিল্লা হাকিমা সম্মানিতের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য কোরআন করিম নাজল করেছেন যার দ্বারা আমাদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়েছেন সালাত এবং সাল্লাম রসুল আল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের ওপর যাকে আল্লাহ পাকরবুল আলমিন নবী রসুল বলে করেছেন তার নাম দিয়ে সম্বোধন করেননি অক্ষান্তর অন্য নবীদেরকে পাক নাম বলেই সম্বোধন করেছেন এভাবে আল্লাহ আকরব্বুল আলমিন শেষ রসুল সাল্লা সাল্লামকে সমস্ত আমিয়া রসুলগণের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন আমাদের তফসির হবে সুরাতুল আহজাব থেকে এই সুরা নবী এ কারিম সাল্লাহিসাল্লামের मदिनार जीवने नाज़ुल खकजार जुद्धर पर पंचम हिजड़ीतेल्लाकरबुल आलमीन विभिन्न विधि विधान विशेषकर महिला संक्रान्त मसाइल पर्दा हिजाब आरो विभिन्न मशाइलगलीगुल सम्पर्क नारी जर सेगुली आल्लाकर आलमीन एखे उल्लेख करे कि मशाइल रे विधि विधान रे এটি মদিনার সুরা আর মদিনার সুরা বৈশিষ্ট্য হচ্ছে যে তাতে আকিদার বিষয় থেকে বেশি আহকাম মাসলামসাইল বিধিবিধান বর্ণিত হয়েছে আল্লাহ ফক্রাবুল আলমিন এই সুরা আহজাবে দুটি যুদ্ধের কথাও সংক্ষেপে উল্লেখ করেছেন একটি হচ্ছে কন্দকের যুদ্ধ যার অপর নাম হচ্ছে গজরাতুল আহজাব বা আহজাবের যুদ্ধ আর যুদ্ধ হচ্ছে কোরাইজার যুদ্ধ ইয়হুদি গোত্র কোরাইজার বিরুদ্ধে যুদ্ধ এই সুরার নাম সুরাতুল আহজাব এই জন্য যে এই সুরার ২০ ২২ নম্বর আয়াতে আহজাব শব্দটি উল্লেখিত হয়েছে যার মানে হচ্ছে সম্মিলিত বাহিনী হিজবন মানে একটি দল আর আহজাব মানে বহু দল সম্মিলিত বাহিনী অনেকগুলি দল আরব গোত্রু কি আহুদিরাও খাইবার থেকে তারা মদিনার ওপর আক্রমণ করেছিল এই পরিকল্পনা নিয়ে যে এবার মদিনা থেকে মুসলিমদেরকে একেবারে উৎখাত করে ছাড়বো। কিন্তু ওয়া আবল্লাহ ইল্লাম্মা নুর রাহ আল্লাহ যদি তার আলোকে শক্তিশালী করতে চান জ্বালাতে চান তাহলে কেউ নিভাতে পারে অসম্ভব আল্লাহ পাকুল আলমিন এই সুরা প্রথমে নবী সাহাকে সম্বোধন করছেন হে নবী নবীকে আল্লাহ পাক সম্বোধন করে নবী বলে ডাক দিয়েছেন তখন ধরে অন্য নবীদের ক্ষেত্রে দেখেন কোরআন কারিমে ওয়ানিম এব্রাহিম হরিউল্লাম বলেছে ইয়া নবী বলে আল্লাহ ডাকেননি নবী সালামকে অন্য জায়গায় হে রসুল বলে সম্বোধন করেছেন বাল্লিক মালেই কেমন নবী অথবা রসুল বলে সম্বোধন করেছেন তার ফজিলত প্রকাশ পাই এতে ইয়া জাকারিয় আল্লাহ জাকারিকে নাম ধরে ডাকছেন আইয়া মুসা হে মূসা বলে আল্লাহ ডেকেছেন কিতাবা হে আহিয়া বলে ডেকেছেন আল্লাহ নবীদেরকে ইয়ে ইহানবী হে নবী ইত্তাকিল্লাহ তুমি আল্লাহকে ভয় করে চলো আল্লাহকে ভয় করো আল্লাহকে যে ভয় করে তাকেও ভয়ের জন্য যে সংযত পাপমুক্ত জীবন জীবনযাপন করে তাকেও আপনি এই উপদেশ দিতে পারেন এর মানে এই যে লোকটিকে বলছেন আল্লাহকে ভয় করুন তার মানে লোকটি আল্লাহকে ভয় করে না পাপে জড়িয়ে আছে এটা বোঝায় না নিশ্চয়। ওলা তোতে এল কাফেরিন অল মোনাফিক এবং কাফের আর কপটদের কথা অস্বীকারী আর কপট মোনাফিকদের কথা মানিও না তাদের আনুগত্য করিও না তারা যে পরামর্শ দিবে যে কথা বলবে যে দাবি দবা করবে যে ছাড় চাইবে তাই করবে না তাদের কথা মেনে চলিও না নাহলে বিভ্রান্ত করে ছাড়বে ইন আল্লাহ কান আলিমান হাকিমা নিশ্চয় আল্লাপাক সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞাবান কর্তাবে মা ইউ হাই এলাইক আমি রব্বিক আর তুমি তোমার প্রতিপালক পক্ষ থেকে যা ওহি হচ্ছে তার অনুসরণ কর এটা হচ্ছে আল্লাহ আল্লাপাকের বিধান ওহি কোরআন করিম ওয়াহি আর রসুল্লা সুস্লামের হাদিস ওয়াহি ওয়াহির অনুসরণ করো ইন আল্লাহ কানবে মাতা আমলা খাবির তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ সূক্ষ্ম খবর রাখেন ওয়া তাকাল আল্লাহ এবং আল্লাহর ওপর নির্ভরশীল হও আস্থা করো ভরসা আল্লাহ পাকের কর্ম করে ভরসা করতে হয় আর একশ মানুষ বুঝে যে কাজকাম করব না আল্লাহ ভরোসা এর নাম আল্লা ভরোসা নাই শায়দানকে সুযোগ দেওয়া কাজকর্ম করবেন না আমল করবেন না ভালো কাজ করবেন না দুনিয়ার ক্ষেত্রে হালাল রুজি রোজগারের জন্য মেহনত পরিশ্রম করবেন আল্লাহ ভরোসা আল্লাহ চালাবে পরিবার কর্ম করে আল্লাহর ভরসা করতে হবে নবিয়া করিম সাল্লা একজন লোককে বলেছিলেন উটের মালিককে এ কেলহাওয়া তাকাল রাত্রে যখন তুমি ঘুমাবে তখন উটটাকে ছেড়ে দিও না আর বললে উঠ যাবে না কোথাও থাকবে না গরু ছাগল উট আছে বেঁধে রাখেন তারপর আল্লাহ ভরসা করেন যে আল্লাহর ভরোসা ইনশা আল্লাহ চুরি হবে না কোথাও পালাবে না রসি ছিঁড়ে বেঁধে দিয়ে থেকে কী শিখিয়েছেন কর্ম করি আল্লাহর ভরসা আপনার নিজের কর্মের ওপর নিজের চাকরির ওপর নিজের বিদ্যা বুদ্ধির ওপর নিজের জ্ঞান গরিমার উপর ভরসা করি না আল্লাহরই ভরসা কিন্তু কর্ম করতে থাকেন হরকত করলে নড়াচড়া করলে আল্লাহ বরকত দেবেন আল্লাহ বলছেন নবী কেউ যে তুমি আল্লাহর উপর ভরসা করো ইসলামের দাওয়াতও পেশ করতে থাকো আর আল্লাহর ওপর ফলাফলের জন্য ভরসা করো আল্লাহ হেফাজত করবেন আল্লাহর ভরসা করো ওয়কাফা বিল্লাহ ওয়াকিলা আর কর্ম সম্পাদনে আল্লাহ যথেষ্ট সমস্ত কাজ আল্লাহ যা করতে চান এই ক্ষেত্রে আল্লাহ একাই যথেষ্ট আল্লাহ যা করতে চান তাই হবে অনেক সময় বাহ্যিক মানুষ এর ব্যাখ্যায় খুঁজে পায় না যে এটা কেমন করে হইল কেমন করে এটা হইল অসম্ভব মনে হচ্ছে কিন্তু সেটা বাস্তবে হয়ে যাচ্ছে শুধু আমি আর জীবনে না আপনার জীবনে হইতে পারে চাষির ঘর থেকে আল্লাহ কোথায় পৌঁছে দিলেন মানে আলেমের ঘরে শিক্ষিত একটি কথা যে আল্লাহাকত্যকে একটি করে হৃদয় দিয়েছেন কোন মানুষের দুটো অন্তর নাই যে এদিকে তালদিব ওই তাল তালদীপ এদিকে শুনবেন আর ঘুমাবেন এটা হয় না হ্যাঁ এর জন্য কানে যখন মোবাইল ধরে থাকে আজকালকার লোকেরা আরেক দিয়ে আরেকজন কথা বলছে ও শোনে না কিন্তু হয় এটা শুনছে না হয় ওইটা শুনছে আর এটা শুনবো ওইটাও শুনবো হবে না সে এটাও যাবে ওটাও যাবে আল্লা মানুষ সে একটা হৃদয় দিয়েছেন দ্বিতীয় বিষয় যেটা আল্লাহাক উল্লেখ করেছেন সেটা জেহারের মাসলা কোনো স্ত্রীর সাথে তার স্বামী যদি জেহার করে মায়ের সাথে যদি তুলনা করে বলে তোমার পিঠটা বরং অন্যায় কথা বলেছ সুতরাং এর জন্য কাফারা আছে সুরায় মোজাদ আলাতে এর কাফার আল্লাপাক উল্লেখ করেছেন আর আরেকটি বিষয় হচ্ছে পোষ্য পালক সন্তান কারো ছেলে মেয়েকে নিলে আর ওটাকে লালন পালন শুরু করলে আরব জাহিলিয়াতের যুগে প্রাচীন যুগে লোকেরা কারো ছেলেকে এরকম বা মেয়েকে লালন পালন করলে ওটাকে নিজের ছেলে মেয়ে বানিয়ে নিলে একেবারে আর যেমন আপন ছেলে মেয়েরা ধন সম্পদে ভাগ পাবে সেইভাবে সমানভাবে তারা ওই পোষ্যপুত্রকে ভাগ দিত নিজের ছেলের মতো আল্লাহ আল্লাপাক এই প্রাচীন যুগের জাহিলিয়াতের রসমকে রীতিকে ক্যান্সেল ঘোষণা করেছেন বাতিল ঘোষণা করেছেন ইসলামিয়ার কোন অস্তিত্ব নেই যখন ছেলে সাব্যস্ত হলো না সুতরাং তার যদি স্ত্রী থাকে সেই স্ত্রীটা যায় অথবা মারা যায় তো সেটা আমার বৌমা সুতরাং বিয়ে করা যাবে না এমন নয় সেটাও তোমার কেউ না সুতরাং তাকে বিয়ে করতে পারবে আর এই ঘটনাই ঘটনায় রাসুল্লাহামের সাথে আল্লাপাক ঘটিয়ে বাস্তবে বিধান দ্বারা এবং বাস্তব আমল দ্বারা আল্লাপাক এই বাতিল কুপ্রথার নিরসন ঘটিয়েছেন অনেক সময় মুখে বলে মানুষের সংশোধন করা যায় না যতক্ষণ কাজে না করবেন আমাদের সমাজের বরযাত্রীর যে কুপ্রথা মেয়েকে বিয়ে করে নিয়ে আসার জন্য যাবে কমপক্ষে পঞ্চাশ জন একশো জন দুশো জন আর তারা হারাম খেয়ে আসছে এই খাওয়ার অনুমতি কে দিল আল্লাহ দিয়েছেন আল্লাহ তো হারাম করেছে এরকম খেয়ে আল্লাহ তাকুলো আমলকু বা ইয়ে না কুইল বাতিল ওই লোকগুলি তারপরের দিন একটা দানাও দেবে না ওই লোক দেবে মেয়ের পক্ষ কিন্তু মেয়েকে যেহেতু তুলে দিতে হয় বিয়ে দিতে হয় বাধ্য নিরূপায় সংস্কার বিদাত এবং অন্যায় পন্থায় অপরে ধন সম্পদ ভক্ষণ এটাকে ওঠাবার জন্য মৌখিক বক্তব্য যথেষ্ট না আলেম সমাজকে সোচ্চার হইতে আলেম সমাজ প্রথমে নিজেদের বাড়িতে বিবাহ সাথীগুলিতে এইরকম বরযাত্রী পাঠাবে না আমরা যৌতুক দেব না যৌতুকের সামান্য আশা যেই ছেলে রাখে যতই বড় চাকরিওয়ালা ছেলে হোক তাকে মেয়ে দেবো না রকম শক্ত ভূমিকা যখন আমলে বাস্তবে যখন মানুষের সামনে আদর্শ স্বরূপ তুলে ধরবে তখন সব কুসংস্কার এসব পাপ সমাজ থেকে পরিবার থেকে দূর হবে না হলে দূর হবে না মুখে ওয়াজ করে জুমার খুদ্া ঈদের খুঁদ বা দিয়ে এগুলো দূর করা যাবে না আল্লাহাকরাস্লা সাল্লা সাল্লামের সাথে তাই করেছিলেন পোষ্যপুত্রের বউকে বিবাহ করা চরম অপরাধ আরে ওটা ছেলে আর ছেলের বউ তো বৌমা আর বৌমাকে বিয়ে করা এ এত বড় অপরাধ যে ব্যবচার করলে হয়তো এত বড় অপরাধ হবে না যেমন আজকাল মুসলিম সমাজে ব্যবিচার করলে অত বড়ো অপরাধ নাই কিন্তু কেউ যদি সেকেন্ড ম্যারেজ করে ফেলে দ্বিতীয় বিয়ে করে ফেলেছে আরে আরে আলে মানুষ এত বড় অন্যায় কাজ করে দিল আরে ভাবছিলাম লোকটা ভালো গো দেখো দেখো দেখো কত চরিত্র খারাপ দ্বিতীয় বিয়ে করে ফেলেছে জেনা করলে এত বড়ো অপরাধী হতো না একটা ফার্স্ট থাকলে জেনা করলে এত বড়ো অপরাধী হতো না জাহেলি সমাজে ওই রকমই পোষ্যপুত্রের বউকে বিবাহ করা আমার নিজের বউকে বিবাহ করে ফেলেছে সমাজ থেকে একঘ্রী হইতে হবে আল্লাহাকবুল আলমিন এই বাতিল করতে চেয়েছেন উল্লেখ করেছেন আল্লাহ দুটো হৃদয় রাখেননি অল আজ্লাহ আর ওইসব তোমাদের স্ত্রীরা যাদের সাথে তোমরা জেহার করে ফেলেছ মানে মায়ের সাথে সব স্ত্রীকে তুলনা করেছো বা অঙ্গের সাথে স্ত্রীদের অঙ্গকে তুলনা করেছো তারা তোমাদের মা হয়ে যায় না এখানে আমরা অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আলোচনার দিকে ফিরে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 लज्जा बोध करखलाक उच्च आसने बदरुद्दान न दिन देखाफायर राशे दिन आज रत साढ़े एगारोटे और भारत पिस সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞান করে তার গ্রহগুলো আল্লাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছে ডক্টর আহমদুল্লাহ সব আলোচনা এখানে চলে আসতে পারে সকল সৃষ্টি মালিক তুমি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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলে দেখুন পরবর্তী অনুষ্ঠান বাংলায় সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আল্লাহ ফাকরুল্লা আলমিন সুরাই আহজাবের আয়াত নম্বর চারে কয়েকটি বিষয় উল্লেখ করেছেন তার মধ্যে যে বিষয়টি থেকে আমরা শুরু করব সেটা হচ্ছে অমা যা আলা আদিম আবনা আকুম আর তোমাদের পোষ্যপুত্রা তোমাদের আপন সন্তান নয় তারা তোমাদের সন্তান নয় ছেলে নয় আসলে যা লেকুম কওলু বে আফ হেকুম এগুলি তোমাদের মুখের বুলি মাত্র এগুলি তোমাদের দেশ আচার কথা বলে থাকো পোষ্য ছেলে কিন্তু আসলে ছেলে না না ছেলে ভাগ পাবে না এই ছেলে তোমার স্ত্রীর জন্য মাহারাম হবে কোনোটাই হবে না ছেলে সাবালক হয়েছে সুতরাং অপরের ছেলে আপনার স্ত্রী সামনে যেতে পারে না সেই ছেলে মেয়ে কারণ মেয়ে আপনি লালন পালন করেছেন অপরের মেয়ে সুতরাং আপনি পুরুষ মানুষ আপনার নিজের মেয়ে বানী সেটা আপনার মেয়ে হয়নি সুতরাং না আপনার ধন সম্পদে ভাগই পাবে আপনার ছেলে মেয়েদের মতো আর না আপনার সামনে ওই মেয়ে সাবালিক হওয়ার পর আসতে পারবে হেজা পরদরজ আপনি অপর মানুষ আপনি মাহারাম নন আল্লাহ আল্লাহফাক আলমিন বলছে এগুলি তোমাদের মুখের বুলিমাত্রা আল্লাহ আল্লাহাক সত্য কথা বলেন ওয়াহদি আর তিনি সঠিক পদ দেখান ও যেসব পোষ্যপুত্র আছে সেগুলোকে তাদের বাপের সাথে সম্পৃক্ত করে ডাকো যেমন নবী করমসালসাল্লাম এক গোলাম খাদিজা রাজিয়া আল্লাহ তালনার ছিলেন জায়দ রাজিয়াল হারেজা ওকে স্বাধীন করে দিয়ে নিজের ইসলাম আসার পূর্বে ছেলে হিসাবে গ্রহণ করেছিলেন নাবি কারিমিস্লামের ছেলে সন্তান ছিল ছেলে হিসাবে গ্রহণ করেছিলেন আগের পদ্ধতি মোতাবেক সামাজিক যে পদ্ধতি ওই মোতাবেক লোকেরা একবারে প্রসিদ্ধ করে দে জায়েদ বিন মোহাম্মদ ওর বাপার নাম হারেস আর জানতো না জায়েদ বিন মোহাম্মদ এটা মোহাম্মদের পুত্র জায়দ আল্লাহফাক বলছেন না আর এটা চলবে না এভাবে ডাকাও চলবে না আর ধন সম্পদে ভাগ দেওয়া চলবে না আর এদের জন্য এরা মাহারমও না যে তোমার স্ত্রীকে নিয়ে তোমার পোষ্যপুত্র কোথাও সফর করবে নির্জনে কথা বলবে বা তোমার স্ত্রীর চেহারা খুলে শরীরের সাধারণ অঙ্গ যেগুলি মাহারমদের সামনে খোলা যায় খুলতে পারবে তাও করা যাবে না ওহম লি আবাহিম তাদেরকে তাদের বাপের নাম সহ ডাক হোয়া আকসাত ইন্দাল্লা এটাই হচ্ছে আল্লাহ নিকট অধিক ন্যগত কথা ফাইনলাম তাইলম আবাহম যদি এমন কোনো পোষ্যপুত্র হয় যে তার বাপি কে তা ওই তাই জানো না রাস্তায় কুড়িয়ে পাওয়া গেছে বাপের নাম জানা নেই যদি তাদের বাপের সম্পর্ক না জানো ইকানুকুমফিউদ্দিন তাহলে তোমাদের ধর্মীয় ভাই দিনী ভাই মুসলিম পরস্পর ভাই বোনকুম এবার তোমাদের দাস বলতে পারো তোমাদের গোলাম বলতে পারো যদি তোমাদের গোলাম হয় তাহলে ওয়ালাই সাহাইকুম আনতা তবে বিগত যুগে সব ভুল করেছো আল্লাহ আর ধরবেন না এতদিন না। আর তোমাদের কোন গোনা হবে না যে ওই সম্পর্কে যে সম্পর্কে তোমরা ভুল করেছো ওলা তবে তোমাদের হৃদয় যদি ইচ্ছা করে ভুল করে এখানে পাক আরো ব্যাপক কথা বলতে চেয়েছেন যে মানুষ যদি অনিচ্ছাকৃত কোন ভুল করে আল্লাহ ধরবেন না হঠাৎ করে বলতে চেয়েছেন জাহিদ বিন হারে কিন্তু অনিচ্ছাকৃত মুখ দিয়ে বেরিয়ে গেছে আগে থেকে বইলে জাহেদিন মোহাম্মদ একটা লোককে বাপের নাম দিয়ে রাখতে চাইছেন কিন্তু বাপের নাম বলবেন কি হঠাৎ করে বলে দিয়েছেন ওর যে লালন পালন করেছে ওর নামে বলেছেন এই অমুকের ছেলে ইচ্ছা করে বলেনি তাহলে আলাদা ধরবে না তবে ইচ্ছা করে যখন বলবে যে এটা অমুকেরই ছেলে আসলে ওর ছেলে না যেমন অনেকে আসল বাবার নামই কাটিয়ে দেয় কাগজপত্রে পাসপোর্ট সার্টিফিকেট সবগুলি হয়েছে ওই যেটা আসল বাপ নাই তার নামে এটা জাহেজ নয় আল্লাহফাক রবুল আলমী বলছেন ওয়াক আল্লাহ গফুরআ রহিম আল্লাহ ফাকরুল আলমী বড়ো মর্জনা করারী আর অতি দয়াবানবী আউলা আনফু সেহী ও আজবু আজহু উম্মাহাতহ এখন নবী করিম সাল্লাহি সাল্লামের মর্যাদা এবং নবী করিম সাল্লাহ আলী সাল্লাম কত যে উম্মতের নিকটবর্তী ওম্মতের হিতাকাঙ্ক্ষী এ সম্পর্কে আল্লাহাক বলছেন যে নবী সাল্লাহ আলী সাল্লাম মমিনদের নিজের প্রাণ চাই বেশি নিকটতম আপনি আপনার প্রাণটাকে আপনার জীবনটাকে যত ভালোবাসেন তার চাইতে বেশি ভালোবাসা দিতে হবে রসুল উল্লাহ সাল্লি সাল্লামকে তাহলে পূর্ণাঙ্গ ইমান হবে যেমন নাবিসামের প্রসিদ্ধ হাদিস লাইম হাত আহবা এলিমিদি হওয়ালাধি অন্যাসে আজি মাইন অতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ খাঁটি মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি না হয়ে যাব মিমওয়ালেদি তার বাপমার চাইতে ছেলে ছেলেমেয়ের চাইতে অন্যাসে আজমেন সমস্ত মানুষের চাইতে উমারজি আল্লাহ তালা বলেন রসোল আল্লাহ আনতা আহাব্বু এলাইয়া মিনকুল্লা সে ইল্লা নফসি আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় দুনিয়ার সব কিছুর চাইতে সবার চাইতে বেশি প্রিয় তবে আমার যানটা আমার প্রাণ সবচেয়েতে বেশি প্রিয় স্বাভাবিক মানুষের জীবনটা এত প্রিয় যে প্রথম নিজেকে বাঁচাবার চেষ্টা করে তারপরে দেখে যে আমার ছেলেটাকে বাঁচাইতে তবে কোথাও যদি আগুনে ফেসে যায় বন্যায় ডুবে যায় নিজে যান বাঁচাও তারপরে ছেলে বাঁচাও তাই না বা তারপরে আর আপন জনদেরকে বাঁচাও রক্ষা করো সত্য কথা বলেছিলেন আমাদের মতো মিছা কথা বলা লোক ছিলেন না উমার রাজি আল্লাহ তালান্ন নবিসাল বললেন উমার অতক্ষণ পর্যন্ত খাঁটি মমিন হওয়া যাবে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রাণ চাইতে বেশি আমাকে না ভালোবাসবে এটা হচ্ছে আল্লাপাকের দিন সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসবে এবং তার রাসুলকে ভালোবাসবে আমাদের সম্পর্ক দিনের সম্পর্ক রঙের বর্ণের রক্তের সব সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যাবে কিন্তু দিনের সম্পর্কই বাকি থাকবে নবী সাল্লা সাল্লামকে উমার বলেন ইয়া রসুলাল্লাহ এখন আপনি আমার প্রাণ চাইতে বেশি প্রিয় নবী সাল্লাহ আনাইয়া উমার এখন তোমার ইমান মজবুত হয়েছে এখন তুমি খাঁটি মমিন হওয়ার প্রমাণ দিয়েছ আর আল্লাহ পাক বলছেন যে নবী সাল্লাহি সাল্লামের বিবিগণ ওম্মতের মাতাহবী সাল্লা সাল্লামের বিবিগণ ওম্মতের মা আমাদের মা যেমন মা হারাম এবং আল্লাপাক যতগুলি হারাম মহিলাদের কথা উল্লেখ করেছেন প্রথম বলেছেন হরমাত ওপর তোমাদের মায়েদেরকে হারাম করা মা দাদি নানি ওপর দিকে যতগুলি যাবে এরা সবাই মা কোরআন ওদের মায়ের মতোই হচ্ছে নবীর বিবি হারাম কোনোদিন নবীর বিবি নবীর ইন্তকালের পরে বিবাহ কেউ করতে পারবে না শ্রদ্ধার দিক থেকে আর হারাম হওয়ার দিক থেকে অন্য ক্ষেত্রে পর্দার ক্ষেত্রে না মা আপনার সামনে পর্দা করবে না তা নবী সাল্লামের জামানে কি সাহাবাই কেরামদের সামনে নবীর বিবিরা পর্দা করতেন না আর থেকে কোনো কিছু চাওয়ার কথা আল্লাহ বলেননি যা সুরে আহযাবে আসবে তাহলে নবীর বিবিগণ আমাদের মা বা সাহাবাই কেরামদেরও মা আমাদেরও মা সাহাবাই কেরামদের মা এটা কিসের ক্ষেত্রে মর্যাদার ক্ষেত্রে আর হারাম হওয়ার ক্ষেত্রে বিবাহ হারাম বাকি পর্দার ক্ষেত্রে না ওই ক্ষেত্রে আল্লাহ বলেননি যে নবীর বিবিগণ তোমাদের মা রকম ক্ষেত্রে নাই বা ওলুল আরহামে বা আদহম আউলা আদিন ফাবিল্লা নাব কারিমসাল্লাম তোমাদের অত্যন্ত নিকটবর্তী হওয়া সত্ত্বেও তোমাদের যারা নিকট আত্মীয় রক্তের দিক থেকে তারা ধন সম্পদের ভাগ পাওয়ার দিক থেকে ওরা অগ্রাধিকার পাবে আল্লাহ বলছেন বা ওল উল আরহামে বা আদহম আউলাবে বা আদিন ফিক্লাহ আর আত্মীয় সজনরা পরস্পরের অত্যন্ত নিকটবর্তী আউলাহ নিকটবর্তী ফিকি তাবিল্লা আল্লাহ পাকের বিধান দেখাশোনা করেছে ওকে দিয়ে দিব না চলবে না তবে ওসিয়তের ক্ষেত্রে এক তৃতীয় অংশ আল্লাহ জায়জ করেছেন মৃত্যুর পূর্বে মুহূর্তে যে ওসিয়ত করে যায় ধন সম্পদে ওসিয়ত তিন ভাগের এক ভাগ খুব বেশি করা যায় ওর বেশি করা যায় না ছেলে একেবারে বঞ্চিত করা যাবে না আল্লাহ পাক বলছেন এরা আত্মীয় স্বজনরা নিকটবর্তী বেশি মমিনদের তুলনায় মহাজেরিনদের তুলনায় প্রথম দিকে মহাজারীরা যখন মক্কা থেকে হিজরত করে আসলেন তখন আনসারিদের সাথে রাসুল্লাহ মহাজারদের মিত্রতা স্থাপন করে দিয়েছেন ভ্রাতৃত্ব অমুক বন্ধু অমুক অমুকের দোস্ত আমাদের সাথে দোস্ত লাগানো যে হয় মিত্রতা বা ভ্রাতৃত্ব স্থাপন করে দিয়েছিলেন এমনি তো দিনী আছে কিন্তু এ এর সাথে বিশেষ মিত্রতা তাদের একজন অপরজনের আগে মরে গেলে একে অপরের ওয়ারিস হবে উত্তরাধিকারী হবে ভাগ পেথ আল্লাফাক এই বিধানকে রোহিত করে দিলেন আয়াত না এটা চলবে না আত্মীয়দেরকে হবে এখন মহাজির আছে তোমার ঘনিষ্ঠ ভাই কিন্তু ধন সম্পদে আনসারির ভাগ না আর মহাজের আত্মীয় স্বজনকে বাদ দিয়ে ওই আনসারি যার সাথে ওর মিত্রতা স্থাপন করে দেওয়া হচ্ছে সে ভাগ পাবে না ইল্লা ফালু মারুফা তবে তোমাদের বন্ধুদের সাথে যদি সদাচরণ করো কিছু দিলে উপকার করলে দান খেরাত করলে ওসিয়ত করলে সেটা আলাদা কথা কাহনা যা আল কফিল কিতা এটা আল্লাহ পাকের বিধানে লহ মাহফুজে লিখিত রয়েছে আল্লাহাক আরও এর সাদ করেছেন ওয়াই আখাদা মিনানা খান গালিজা আল্লাহাক রবুল আলমিন পাঁচজন শ্রেষ্ঠ এবং দৃঢ় প্রতিজ্ঞ রসুল এর কথা এ আয়তে উল্লেখ করেছেন যাদেরকে ওলুল আজম বলা হয়েছে ফাসবের কামা সলুল আজমিনসুল হে নাবি তুমি ধৈর্য ধারণ করো যেমন দৃঢ় প্রতিজ্ঞ দৃঢ় সংকল্প সম্পন্ন রসুলগণ ধৈর্য ধারণ করেছেন যুগে যুগে নুহ আলি ইসাল্লাম এব্রাহিম আলিমাম মৌসা আলিমাম ঈসা আলি সাল্লাম মহম্মদ রসুল্লা সাল্লাম এই পাঁচজন দুটি আয়তের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন একসাথে এটি একটি আয়ত সুরা আহজাবির আর একটি সুরাই রয়েছে আল্লাহ পাক গুনা খাতা মাফ করে সম্পর্কে জ্ঞান অর্জন করার এবং কোরআনের প্রচার প্রসার ঘটাবার আল্লাপাক যেন তৌফিক দান করে সাল্লাহিয়ানা মোহাম্মদ আলী ওসাহাবি আজমাই ملعرفت الله ربي أشرق النور بقلبي ما لألبش روح حياتي ملأضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا <تبخ> في رضا ربي السمائي मुस्लिम अबर्जन के इसलमर दीबें बुनियादी नीति समूह देख मुसलिम जीवन मूल भित्ती साढ़े नशे सोन्नाथीलन नबीर अनुसरण पवित्र चालचलन पेले इसलम रास्ता আমি মতিউর রহমানো বাংলাদেশে ও রাত সাড়ে দশটায় ভারতে বিশ টিভি বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা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 नबी मुहम्मद सल्लम जन्म ग्रहण करें